এবং দায় ই এর অন্যতম একজন বিশেষ ব্যক্তি হিসেবে খ্যাত আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে মোবারক ও স্বাগত জানাচ্ছি অতঃপর সম্মানিত সুদী ও দর্শক আমরা আমাদের নির্ধারিত আলোচনায় চলে যাচ্ছি আমাদের বিষয় হচ্ছে রামাদান তার মধ্যে রমাদুল মুবারক একটি বরকতপূর্ণ মাস সে প্রসঙ্গে ভূমিকা স্বরূপ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাবো জানাব শের আমদানুল্লাহ মাদানীকে ফালিয়া ফুলা بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد رمضان المبارক একটি পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর এই মাসের মধ্যে রয়েছে সিয়াম এবং কিয়াম বিভিন্ন ইবাদতের সমাবেশ এই মাসে ঘটেছে এবং গুনাহগার বান্দাদের পাপ পঙ্কিলত থেকে দূরে থাকার জন্য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 বা জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এগুলিকে রমাদান বলা হয় রমাদ থেকে উৎপত্তি জালিয়ে দেয় হিংসা বিদ্বেষকে জালিয়ে দেয় এই মাসে এই মাসের মধ্যে অনেক ফজল রয়েছে এই মাসে সিয়াম আল্লাহ পাক ফরজ করেছেন একটি গুরুত্বপূর্ণ এবাদত শেখ আবানী আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এটি এমন একটি মহিমান্বিত মাস যে মাসে আল্লাহ আল্লাহর আলমিনতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন এই মাসের ভিতরে আল্লাহ মর্যাদাপ মাদারীর আলোচনার মাধ্যমের সঙ্গে জানতে পারলাম আচ্ছা এটা যেহেতু শাহরুল কোরআন এবং এটি রান্ন দিল হয়েছে আমি জানাক শেখ ইউসুফ আব্দুল মজিদ কে এ প্রসঙ্গে আলোচনা করার জন্য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 মানুষ কোথেকে এসেছে কোথায় মানুষ যাবে শেষ কোথায় মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর এবং মানুষকে তার জীবনের চরম অভিষ্ট লক্ষ্য অর্জনে আল্লাহ পক্ষ থেকে কোরআনুল করিম এসেছে এ ডায়ক হিসেবে এই কোরআনুল করিম আল্লাহ যে মাসে নাজেল করেছেন নিঃসন্দেহে সেটা একটা বরকতময় মাস আল্লাহ এই কোরআন নাজিল সম্পর্কে যেরকম লাইলতুল কাদের কথা উল্লেখ করেছেন আমি কোরআন লাইলাত আমি ভাবে রমজানটা খুব উত্তর কথা বলেছেন তিনি আমি জনাব শেখ সাইফুদ্দিন বেলাল বলবো। যে ব্যাখ্যা সাপেক্ষে কোরআন নাজিল হয়েছে রমাদান ইন্নাজল না হুফি লাইল মুবারকের দ্বারা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 এটা কি সাবান মাসে হয়েছে না রমজানে হয়েছে তো তিনি তো বলছেন যে শাহ রমাদিং কোরআন আমি কোরআন রমজান করেছি এটা হলো মাসের ক্ষেত্রে যদি আমরা ধরি যে সেটা কোন দিনে কোন রাত্রে দিনে হয়েছে না রাত্রে সে কথাও তো মোহন রব্লা আলামিন আমাদের কাছে সুস্পষ্ট করে বলে দিয়েছেন কাদার আমি মহামানিত রজনী লাইলাতুল কাদারে এই কোরআন নাজিল করেছি আর লায়াতুল কাদার আমরা সবাই জানি সেটা রমজান মাসে সাবান মাসে নয় পনেরো তারিখে সাবানে নয় সেটা রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে এবং শেষ দশ দিনের রাত্রিতে লয়াতুল কাদার তলাশ করেছেন এবং তার পরিবারকে জাগিয়েছেন আমাদেরকে জাগাবের জন্য সেটা আমাদের উৎসাহিত করেছেন এবং তার সোয়াব আমাদেরকে বলেছেন কাজী সুরা দোকানে যেখানে লাইলাতুল মোবারকা বলা হয়েছে ওই লাইলাতু মোবারাকার যে জমহুর মহাদিসিনের অর্থ হল সেটা হল লাইলাতুল কাদার এবং ইকরামা থেকে যে বর্ণনাটা এসেছে যে সেটা পনেরোই সাবান সেই বর্ণনাটা সকল মুফাসিনা বলেছে এটা দুর্বল এবং গ্রহণযোগ্য নয় কোরআন বলতে সে নাজিল হয়েছে রমজানে নাজিল হয়েছে লাইলাতুল কাদারে সেটাকে আমরা যদি এখন বলি যে না অন্য কোন রাত্রে তাহলে কি আল্লাহর চাইতে আমরা ভালোবেসে জানলাম এটা কখনোই হতে পারে না তাহলে আমরা স্পষ্ট করে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম উত্তম অর্থাৎ তিরাশি বছর চার মাসের চাইতে উত্তম একজন মমিনের জন্য এর চাইতে বরকত আর কি হতে পারে এ তো সাবানের ব্যাপারে বলেন নাই আমরা আমাদের যে সমাজে প্রচলিত ধ্যান ধারণা এটা কোরআন এবং হাদিসের ধ্যান ধারণার সম্পূর্ণ এবং পরিপন্থী ধারণা আমরা কোরআন হাদিসের পক্ষ থেকে স্পষ্ট করে যেটা বলতে চাই যে শাহরুল কোরআন শাহরুল কোরআন রমাদানুলবারক এই হিসাবে আমরা যে হাদিসটা আছি যে জিবিল ইসলাম কি যেন এই রমজান মাসে এসে রসুলের কেন কোরআন এ প্রসঙ্গে একটু আপনি আলোকপাত করার জন্য ধন্যবাদ রমজান মাসে রসুল কোরআন তেলাওয়াত করতেন কোরআন পাঠ করতেন জিবরা শুনতেন জিবিরাই আল্লাহ সাল্লাম পড়তেন রসুলাম শুনতেন এইভাবে পারস্পরিক কোরআনের চর্চা হতো অন্য মাসে কোরআন চর্চা হবে কিন্তু রমাদানুল মুবারকের মাসে বিশেষভাবে কোরআন চর্চা হবে এবং রসালসাল্লাম যেই বছরে করলেন সে বছরে দুবার কোরআন খতম দিয়েছে কোরআন চর্চা জিবরা সাল্লাহ তো রমাদানুল মুবারক মাসের প্রথম কাজী হলো আমাদের কোরআন চর্চা বললেন আর কোরআন কোরআন একে অপরকে তাফির করে হাফিজ ইমাদুদ্দিন বিনু কাসী রাহম কোরআন ব্যাখ্যার যে মূলনীতি উল্লেখ করেছেন সেখানে ছোট্ট একটা বিরতি বিরতির পর ফিরে আসছি আমাদের এই প্রাণবন্ত আলোচনায় এবং শিক্ষণীয় আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন সম্মানিত সুদী ও দর্শক আমরা যে আলোচনা শুনতেছিলাম জনাব শেখ আমনুল্লা মাদানি সাহেব বিরতির পূর্বে যে আলোচনা করতে চাচ্ছিলেন তার কাছে হু ওহা কে আমি নাজিল করেছি ওহা কি ওখানে আর বলা হয়নি ওখানে আর বলা হয়নি যে ওহা ইন্না আংসাল ওহা নাজিল করেছি তো ওহাটা কি এটা বলা হচ্ছে না তাহলে আমি আমাকে আবার যেতে হবে অন্যী রীতি প্রথম কোরআনের দিয়ে হবে তো এখন ইন্না আনসাল দিকে গেল দু যাচ্ছি বিসমুল ইন্না আনসাল নাহ এখানে এখানে আনসাল আগে ওয়াল কিতাব আস আর ওখানে আনজাল নাহুর আগে জি জি ধন্যবাদ আয়াত মিলে আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি ধন্যবাদ আপনাকে জনাব শেখ আমি হ্যাঁ আমরা জানি যে এই ব্যাপারে সালাহ আমল বিশেষ করে ইমাম আহমদ হাম রাহিম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 ধারে না তারা তো আমাদেরকে কি করতে হবে কথা বলতে হবে প্রসঙ্গ আমরা সে প্রসঙ্গে আগে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে শাহরুর রে মূল আলোচনার একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি যে رمضان المبارك فمن شهد منكم الشهرة فليصمه جنب الشيخ يوسف عبد المجيد عمرك كي قريب وجبجة رمضان عمد المضيش خمع بتوهيس رمضان حتى تو بإسلامي كرن را نوبوم ماش اتا شابان ما شير انتريش تاريكي عمرا اي جنو بشاة كوزبو فالله تعالى يشاهد فمن منكم الشهرة فليصمه لشهرة عمد البرمش كتا رمضان المبارك عمد البرمش كتا عمد البرمش كتا প্রবেশ করতে হলে রমজানের আগে যে শ্রাবণ মাস আছে শ্রাবণ মাসের শেষ তারিখের দিকে আমাদেরকে সচেতন হয়ে আকাশের চাঁদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি আকাশ পরিচ্ছন্ন থাকে আর স্পষ্ট চাঁদ দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে রমজান আমরা প্রবেশ করেছি অর্থাৎ চাঁদ দেখা গেলে হেলাল যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে আর চাঁদ দেখার সম্ভাবনা না থাকে তাহলে সংখ্যা পূর্ণ করে তাহলে তারপরে তো আর চাঁদের মাস তো আর একত্রিশ হয় না আমরা নিশ্চিত হয়ে যাই যে আমরা ত্রিশের পরে আমরা নিশ্চিত হয়ে যাই যে আমরা রমজানে প্রবেশ করেছে চাঁদ উনত্রিশে দেখতে হবে যদি উনত্রিশে দেখা না গেল তাহলে দর্শক মন্ডলীকে বলবো যেখানে আমাদের কাছে সুস্পর্শ তিনটা পন্থা আমাদের রমজান শুরু হয়েছে বা শেষ হওয়ার জন্য রমজান শেষ ঈদের চাঁদ আর রমজান রমজান শুরু মানে রমজান তিনটা অবস্থায় আমরা তিন ভাবে বুঝতে পারবো একটা হলো যে চাঁদ দেখা যদি চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে তার আগের মাসকে তিরিশ দিন পূর্ণ করা আর এখানে একটা জিনিস আমাদের কাছে থেকে যায় যে চাঁদ দেখা মানে মানে দেশের সবাই মিলে চাঁদটা দেখতে হবে কথা না যদি একজন বিশ্বস্ত মানুষ চাঁদটা দেখেন এবং তার ইমান আমান এবং শাক্তি নেওয়ার মতো হয়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 সহজ হয়ে গেছে চা দেখা না দেখা বিষয়টি সেভাবে আমরা সহজ উপায় জেনে নিয়ে আমরা রমদানে প্রবেশ করতে পারি এ ব্যাপারে আর আমাদের বিতর্কের কোন অবকাশ নেই এখন প্রশ্ন হচ্ছে রমদান তো এর এর মধ্যে আল্লাহ করার জন্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য সিয়াম শব্দের অর্থ হল এমসাক সিয়াম ইমসাক প্রতিভা আলিক তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের বন্ধ করা বন্ধ কি করবে সে তার অঙ্গা বন্ধ করবে যৌন সম্ভবক হলো এমসাক এমসাক বলা হয় ব্রেক করা চলন্ত গাড়িকে থামিয়ে দা চলন্ত গতিপথকে রোধ করে দাও হল সিয়াম ওই জন্য আসমান থেকে সাত আসমানের উপরে ফেরেস্তা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 সিয়াম বলছেন যখন বিরত থাকে বিরত থাকলে মানুষের শারীরিক এবং মানসিক এবং আত্মিক উৎকর্ষ সাধিত হয় এখানে একটা খুব মজার জিনিস সেটা হলো এই যে সিয়াম যদি কেউ পালন করে দুপুর বেলা দুপুরবেলা তাকে প্রচন্ড পিপাশায় পেয়েছে ঘরের মধ্যে পানি আছে সফট ড্রিঙ্ক আছে কার ভয়ে আল্লাহ ইফতার করে নিল ইফতার করার পরে দেখা যাচ্ছে কেন তুলতেছে সিয়ামরত অবস্থায় তার ইমানের কাঁটা উপরে ছিল ইমানের গতিটা উপরে ছিল যখনই সিয়াম ছেড়ে দিয়েছে তখনই সেই ইমানের গ্রেড নিচে নেমে গেছে সাথে সাথে সে তখন হারাম খেতে দ্বিধাবোধ করছে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 অর্থাৎ রমাদানুল মুবারক এটা মহিমান্বিত মাস আর এই মাসে আল্লাহ সিয়াম কে ফরজ করেছেন সিয়াম যেটা আমাদের ভাই বলেছেন যে হিমসাক বা বিরত থাকা বিরত ফজর থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত পর্যন্ত এর দুই ধরনের বিরত রয়েছে একটা হলো একটা হলো আত্মিক বাহ্যিক দিক হলো যে খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস করা এবং আত্মিক যেটা হলো সেটা হলো যে ইমানই রুহানি চার্জ করা কারণ যখন চার্জ হবে শুধু যদি আমরা বাজ্যিকটা দেখি কাজ হবে না আর আত্মিকটার সঙ্গে যদি সম্পর্ক না হয় তাহলে কখনোই হতে পারে এই জন্য রমজান একটা মহিমান্বিত মাসে যেটাকে ফরজ করে দেওয়া হলো অতিরিক্ত সেটা হলো সিয়াম বাকিগুলি কিন্তু একটাও ফরজ না তো সিয়ামের যে গুরুত্ব এবং তাৎপর্য এবং রমজানের সঙ্গে সম্পর্ক সেটা যেমন আমরা বলি যে যদি একটা মানুষের জীবনে আমরা দেখি সবচেয়ে বড় চাহিদা কিন্তু দুইটি একটা হলো পেটের চাহিদা আরেকটা তার যৌন চাহিদা পেটের চাহিদার জন্য মানুষ আজ কি না করতেছে এবং যৌন চাহিদার জন্য মানুষ কোন না পথ ধরতেছে তো একটা মানুষ যদি তার জীবনের সবচেয়ে বড় চাহিদা দুইটাকে কন্ট্রোল করতে পারে হালাল কিন্তু স্ত্রীও হালাল এবং তার পানি এবং খাদ্য খালা হালাল হালালটাকে যদি হারাম করে সে নিজেকে ট্রেনে পারে যেটা অরিজিনালি হারাম সেগুলি থেকে কিন্তু তার জন্য বিরুত থাকাটা অত্যন্ত সহজ হয়ে যায় এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই মহামান্যত মাসে সিয়ামের মাধ্যমে ইমানকে তাজা করে ইমানই বলে বলিয়ান হয়ে এবং তার আখেরাতের দিকে অগ্রসর হওয়া এবং সিয়ামের যে আপনার হিকমত গুলি আমরা পরবর্তীতে হইতে আসবো তার মাধ্যমে জানবো যে রমজান সিয়ামের মাধ্যমে আমাদের কত বড় কল্যাণ আল্লাহ রব আলম চেয়েছেন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 বুনিয়াদের অন্যতম একটি যা আমাদের আমরা হে কল্যাণ কামীরা আমরা ইরামাল নোবার মাস মাসকে আন্তরিকভাবে স্বাগত জানাবো এবং ইমানকে বর্ধনের মাস হিসাবে কোরআনুল করিমের শিক্ষাকে ব্যক্তি ও আপনাকে আমাকে সকলকে এই মর্মে এগিয়ে আসার তৌফিক দিন সম্মানিত সুদী ও বৃন্দ রমদান বারকের মাহাত্ম গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা নিয়ে আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আমরা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শেষবারে আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সম্মানিত এবং তাদের জন্য কৃতজ্ঞতা মাদানী জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানীকে এবং আপনাদের সাথী মোহাম্মদ হারুন হাসিদ আপনাদের খায় আফিনে কামনা করে আজকের মতো এই পর্বে বিদায় আরজ করছি আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته